ونتوحد في خندق المسلم وعزكم هو منهج القران المسلم إرهاب أعداء الإله عقيدتهم بسم الله بسم الله والصلاه والسلام على رسول الله بعد أعوذ بالله من الرجيم وأعد لهم استطاعتم من قوة أمر ايات الربر আলোচনা করছিলাম যে এ দিয়ে এই কথা পরিষ্কার যে যখন জিহাদ বাস্তবায়ন এটা এদাদের উপর নির্ভরশীল আর জেহাদ যখন ফর্দে আইন অতব এটাও কি আইন আর এই আইনের পরিধি সমস্ত মোকাল্লাফের মধ্যে এটা বিস্তৃত জুমহরে ফোকাহার রায় এটাই যে এদাদের ফর্দিয়ত এটা শুধু পুরুষের জন্য না কাদের জন্য মহিলাদের জন্য এদাদ এবং জেহাদের ফর্দিয়ত এটা কাদের জন্য মহিলাদের জন্য জেহাদ যখন ফর্দে আইন হয়ে যায় তখন এর মুখা চাপ কারাও মহিলারা নারী দাও বাকি আব্দুল কাদরেম না আব্দুল আজিজ আকল্লা আসরাহ তিনি এই ক্ষেত্রে একটু ভিন্ন মত পোষণ করেছেন তিনি বলেছেন যে যেহেতু রাসুল সাল আলাইসাল্লামের যুগেও আইন আইনজেহাদের বিভিন্ন রূপ প্রকাশ পেয়েছে যেমন গজবাই তাবুকে। গসবাই খান্ডকে সেই ক্ষেত্রে নারীদেরকে ব্যাপকভাবে কি করা হয়নি সম্ভব সমরে নেওয়া হয়নি এর দ্বারা বোঝা যায় যে ব্যাপকভাবে নারীরা এই যেহাদের খিতাবের অন্তর্ভুক্ত বাকি তিনিও স্বীকার করেছেন যে কোনো কোনো ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীরাও যেহাদের এটা মানে যাহাদের নির্দেশের অন্তর্ভুক্ত যেমন কোনো এলাকায় যদি শত্রু আক্রমণ করে বাড়ি ঘরে কি হয়ে যায় উঠে যায় তখন বাড়ি ঘরের নারী শিশু নারীদের জন্য নিজেদের প্রতিরক্ষার জন্য অস্ত্র ধারা যুদ্ধ করা এটা কী হয়ে যায় ফরজ হয়ে যায় তাদের জন্য ফরজ আইনের এই বিশেষ রূপ এর মধ্যে তিনি অস্বীকার করেন যে মহিলাদের জন্য যুদ্ধ কী এছাড়া মুসলিমরা যদি কোথাও আক্রান্ত হয় এবং তারা কুলিয়ে উঠতে না পারে তখন অন্যান্য মুসলিমদেরও সাধ্য অনুযায়ী তাদেরকে সহায়তা করা করত সেই ধরনের ক্ষেত্রগুলির ক্ষেত্রে তিনি নারীদেরকে কী করেন না অন্তর্ভুক্ত বলেন কিন্তু কোরআনে কারি ইমের বা রাষ্ট্র হাদি সেব সাধারণ বক্তব্যের যে দাবি সেই সাধারণ বক্তব্যের দাবি অনুযায়ী বোঝা যায় যে শুধু নারী না বরং অন্যান্য যে সমস্ত মাঝুরদেরকে কোনো কোনো ক্ষেত্রে যেহাদের হুকুমের ব্যাপারে অব্যাহতি দেওয়া হয়েছে তারাও নিজেদের সক্ষমতার ক্ষেত্রে যেহাদ আদায় কি পারিম আল্লাহ তালা কি বলেছেন মাস পাপা আসুন যে তোমরা তাদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো যতটুকু তোমাদের ইস্তিতাতের মধ্যে আসে যতটুকু তোমাদের সাধ্যের মধ্যে আছে এখন কারো সাধ্য যদি থাকে অর্থ দেয়া কারো সাধ্য যদি থাকে কথা বলা কারো সাধ্য যদি থাকে সংখ্যা বৃদ্ধি করা এই সমস্ত ক্ষেত্রগুলোর মধ্যে পুরস্কার বলেছেন যে এই এইভাবেও অংশগ্রহণ করা তার জন্য কি সে যদি এইভাবে অংশগ্রহণ না করে তাহলে সে খরচ থেকে কি হল পিছনে আদায় থেকে সে থেকে। একজনের সে অন্ধ সম্পদ আছে তার প্রচুর এই ব্যক্তি যেহেতু অন্ধকে তো পরিষ্কার করে নেই কারিমা আল্লাহ তালা যুদ্ধ থেকে অব্যাহতি দিয়েছে হারা জুন বলেন আমার জন্য যুদ্ধে না যাওয়ার ব্যাপারে কোনো নেই তার উপর কোনো সমস্যা নেই কিন্তু যখন জেহাদ আইন প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী এখানে গ্রহণ করা অংশগ্রহণ করা কি তখন সে যেহেতু সামর্থ্য রাখে সম্পদ দিয়ে জেহাত করা সে ফিরিয়ে জেহাত করে সম্পদ দিয়ে দেহাদ ক্ষেত্রে সম্পদও কি জরুরি শুধু সম্পদ না যেহাদের সংশ্লিষ্ট অন্য উপকরণগুলো যার দ্বারা যেহাদের সহায়তা হয় এবং যেটা না থাকার কারণে যেহাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটে ত্রুটি দেখা দেয় সেটা দিয়ে তার অংশ গ্রহণ করা এখন এই বিষয়টা স্পষ্ট যে এ দ্বার যে পরিমাণ যার দ্বারা সম্ভব সেই পরিমাণ গ্রহণ করা তার জন্য খরচ পূর্বেকার যুগটা ছিল অস্ত্র ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে এক ধরনের সাদা মাতা অবস্থান এর যুগ সেই সেই সময় প্রস্তুতিগুলিও কি প্রস্তুতির বিষয়টাও কি ছিল সহজ ছিল এখানে দেখেন আব্দুল কাদের আব্দুল্লা বলতেছেন যে ওকাদান আত্মীব ও কাদিমান ময়াসরান নিকুল্লি মুসলিমিন পূর্বের যুগে প্রতিটা মুসলিমের জন্য সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা এটা সহজ ছিল আসলি হাতি কাম্মান সেই সময় অস্ত্র শস্ত্র এর অত উন্নত ইয়া ছিল না রু সংস্করণ ছিল না আর সংখ্যা অস্ত্রের এত বেশি ছিল না কয়টা কয় ধরনের অস্ত্র ছিল সেই সময় সংস্করণ কত উন্নত ছিল কিন্তু বুড়িলিহাতের অগ্রগতির সাথে সাথে অস্ত্রের উন্নতির ধাপে বারুদ আবিষ্কৃত হয়েছে এবং ব্যাপক হত্যাযজ্ঞ পরিচালনাকারী ভারী ভারী অস্ত্রের কি হয়েছে আবিষ্কার হয়েছে হাসিয়াল হকামি মোলামিন মহাসাবাত আলেম শাসকরা জনগণ তাদের ট্রুটি চেপে ধরবে তাদের জুলুম থেকে এই সমস্ত অস্ত্র ব্যবহার এর মাধ্যমে নিজেদেরকে নিরাপদ রাখবে এই বিষয়টার ব্যাপারে তারা কী হলো আশঙ্কা করল কসারুল হামলাসিল আলাইহী আলাফিয়াত মাহদুদ আতিনিয়ত মিনা সাহাবে অমিন আল ফিয়াতিল মোসাম্মা তিবিন তারা অস্ত্র বহন করা অস্ত্রের প্রশিক্ষণ করা তাদের অনুগত একটা বাহিনীর জন্য সীমিত করে দিল ভাবে অস্ত্র ধরাকে তারা কি করে দিল নিশ্চ করে দিল এটাকে একটা গুণা চাষবাণী যেটা যেই সীমিত সংখ্যাটাকে তারা যাই সেনাবাহিনী বলে কি দেয় সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী বা প্রশাসনিক বাহিনী বলে নাম দেয় আর সে ঘষি দিলে পা থাকলেই তুমি তাকে লাথি দিলে সে কি দিলে এখন তার হাত কেটে দেওয়া হলো পা কেটে দেওয়া হলো যে সে যেন প্রতিহত করতে না পারে নিজেকে রক্ষা করতে না পারে শুধু তারা এইসব উপকরণ থেকে বঞ্চিত দ্বারা তারা নিগৃহীত এবং তারা পরাজিত হয়ে গেল জুলুমের শিকার হয়ে গেল যেন জনগণ সচেতন না হয়ে যায় তারা যে জুলুমের শিকার হয়ে আছে প্রকৃত অর্থে এই জুলুমের ব্যাপারে যেন তাদের হদুদ না হয়ে যায় এই জন্য এই জালেম শাসকগুলো তাদেরকে এই ব্যাপারে বিমুখ রাখতে উদাসীন রাখতে ভুলিয়ে রাখার জন্য বিভিন্ন বিষয়ের মধ্যে তাদেরকে ডুবিয়ে দিয়েছে সেই বিভিন্ন বিষয়গুলি কি মিন চুরা আইন আলা লোকমাতে লাইসে জীবিকা নির্বাহের লোকমা অর্জন করার জন্য নিজের মুখের গ্রাস অর্জন করার জন্য তাদের গরমক্ত হইতে হয় তাদের জীবন বাজে রাখতে হয় এমন সংকটে তাদেরকে ফেলে দিচ্ছে অর্থনীতিটাকে এমনভাবে সাজিয়েছে ওরা শুধু কাগজ ছাপালেই চলে আর এরা রক্ত দিয়ে কাগজ সংগ্রহ করতে হয় অর্থনীতিটা এরকম পর্যায়ে নিচ্ছে ওরা ছাপায় আর বাদ করে আর এরা এই ছাপানো কাগজটাকে সংগ্রহ করে কি দিয়ে নিজেদের রক্ত দেয় এমন নিজেদেরই আর কিছু চিন্তা এরপর শুধু এটা তো দিচ্ছে জীবিকার ব্যাপারে তাদেরকে এই সংকটে তো ফেলেছেই ইলা মালাহীন তরবিনা ইলাম তারপরে তাদেরকে উদাসীন বানিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের মন ভুলানো খেলাধুলা আনন্দ ফুর্তির বিষয় বিনোদনের বিষয় সিনেমা এই ভ্রমণ এই সব কিছু কি করেছে তারা সৃষ্টি করেছে এমন কিছু প্রতিযোগিতা এবং বিভিন্ন ইলা মোসা বাকিন ইলা খিদা সাফিন এবং পত্রপত্রিকা বিভিন্ন ধরনের প্রচার মাধ্যমের মাধ্যমে কিছু ধোকার সামগ্রী তারা তৈরি করেছে কিছু পার্টি বানিয়েছে দল বানিয়েছে বিরোধী দল বানিয়েছে নির্বাচন বানিয়েছে পার্লামেন্ট বানিয়েছে এই সব শয়তানি ধোকার উপকরণ তারা বানিয়ে এগুলোর মধ্যে মানুষদেরকে কি করেছে লিপ্ত করে দিয়েছে মানুষদেরকে বোঝাচ্ছে এটা হলো তোমাদের হকাদায় এটা হলো তোমাদের স্বার্থ রক্ষা এটা হলো তোমাদের ক্ষমতা জনগণের ক্ষমতা কি বলে জনগণের ক্ষমতা লিখিদা এইসব এই সবগুলো হল জনগণের কে কি দেওয়া ঝোঁকা দেওয়া আমজনতাকে ঝোকা দেওয়া শৈতান এই শৈতানি রাজনীতিকে ধ্বংস করার জন্য ইয়াজিব আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য আওয়াজি যে তার যে কোনো সুযোগ আসে সে যেন সেই সুযোগটাকে গ্রহণ করে লিপ্ত্রিবি এবং প্রশিক্ষণ নেয়ালাই আর এর জন্য সে চেষ্টা করে যে আখেরাত চায় এবং এর জন্য যথাযথ চেষ্টা করে আর সে ইমানদার হয় তাদের চেষ্টা মূল্যায়ন করা হবে চেষ্টা ফলদায়ক হবে فَإِنَّ تَرْكَ السَّعِيَ فِي هَذَا الْأَمْرِ اي تَرْكَ إِعْدَادِ الْعُدَّةِ لِلْجِهَادِ هُوَ مِنْ صِفَاتِ الْمُنَافِقِينَ اي بي شعر جنو تشتا پوری تکورا اور تاك جهد جنو جوتا جوتا بستو شنکران تو پرستو تک پوری تکورا جا منافق دل كما قال الحق جلّا وعلا ওলাউ আলাদুল খুরুজালান তারা যদি যুদ্ধে যাওয়ার সংকল্প রাখত এর জন্য যথাযথ প্রস্তুতি নিত ও কিংকারিহম আল্লাহ তালা তাদের উত্থানকে ঘৃণা করেন তাদেরকে আটকে দিয়েছেন ও কি তাদের প্রতি ঘোষণা হয়েছে যে তোমরা বসে থাকা লোকদের সাথে বসেই থাক এই মুনাফেকদের গুণ হলো জেহাদের প্রস্তুতি থেকে কি থাকা মুখে তো বলে যে আমরা মুজাহিদ আমরা জেহাদের জন্য প্রস্তুত কিন্তু এর জন্য মানদণ্ড নির্ধারণ করেছে করে দেন আল্লাহাদ না করে যদি বলে যে আমি মুজাহিদ আমি জেহাদের সংকল্পকারী জেহাদ আমার নিয়তে আছে এই নিয়ত কিনা কি না ওয়ালাল ওয়ালাল মুসলিমে আলা আসা মুসলিমের জন্য ওয়াজিব কর্তব্য যে তার জন্য যতটুকু প্রশিক্ষণ সম্ভব এর জন্য কি করা চেষ্টা করা আইদুল্লাহ বলতেন যতটুকু সম্ভব প্রস্তুতি কী করো প্রস্তুতির কোন সম্ভাবনাকে তুমি কি করবে না ছাড়বে না পরিহার করবে না ও মা আমার তুকুম ভিহি ফু মাস্তা তোমাদেরকে যেই বিষয়ের নির্দেশ আমি দিলাম এর থেকে যতটুকু সম্ভব সেটা তোমরা কি করো আদায় করো সম্পূর্ণটা সম্ভব না হইলে যতটুকু সম্ভব ততটুকু হলেও কি করো আদায় করি কি এখন মুসলিম জনসাধারণের জন্য ওয়াজিব হলো যে এই ওয়াজিবে সরাই শরীয়তের এই ওয়াজিবটা বানের জন্য কাদের সহায়ক হলো সহায়ক আলালি ওয় থাকুয়া তোমরা সৎ কাজের মধ্যে তাকুয়ার কাজের মধ্যে একে অপরে সহায়তা করা যুদ্ধের ক্ষেত্রে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়ার পরে আল্লাহ তালা কী বলেছেন ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করে তারা হলো মুস্তাফি এদের সাথে কে আছেন আল্লাহ তালা আছে যুদ্ধের কাজের মধ্যে সহায়তা করা তাকুয়ার কাজের মধ্যে কি করা সহায়তা করা ও এখন ও জালিকা বিতে মুসলিমিনা ইলাম ইত্যাদি নিবে এখন এই সহায়তাটা কিভাবে করবে মুসলমানদেরকে প্রশিক্ষণ এবং জেহাদের ময়দানে যাওয়ার পথ সহজ করে দেবে ও ইমদাদিহিম বিল মাল ইমি প্রয়োজনীয় মাল সম্পদ দিয়ে তাদেরকে সহায়তা করবে ও রিয়ায় আশ্রিহিম ও মাইয়াউল মুজাহিদদের প্রশিক্ষণ গ্রহণকারীদের কুচারিহীন তাদের পরিবার পরিজন এবং তারা যাদেরকে লালন পালন করে তাদের যত্ন নিবে তাদের খেয়াল রাখবে ফিরিয়া ভীম তাদের চলে যাওয়ার পর ওগাই রিদা লিটামিন সুয়ারিল মাও নাকি সাহায্য করার এই ধরনের আরও বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে তাদেরকে সাহায্য করবে ফকদ কআ রাসুল্লাহি সাল আলহি আসাল্লাম কারণ রাসুল সাল্লিম বলেছেন মান জাহাজা গাজিয়ান ফকদ গাজা যে কোনো গাজীকে যোদ্ধাকে দ্রব্য সামগ্রী দিয়ে প্রস্তুত করে দিল সে নিজেও যুদ্ধে অংশগ্রহণ করল ওয়ামান খালাফা গাজিয়ান ফি আহ লিহি বিখাইন ফদ যে কোনো মুজাহিদের পরিবার পরিজনের মধ্যে তার চলে যাওয়ার পর দেখাশোনা করল সেও যুদ্ধে অংশগ্রহণ করল তার পরিবার পরিজনকে দেখা করল দেখাশোনা করল সেও যুদ্ধ করল ওকাল আলহি আসাল্লাম মান্লামুফিয়ান যে যুদ্ধে অংশগ্রহণ করেনি অথবা কোন মুজাহিদকে তার সামানাদি দিয়ে যুদ্ধে প্রেরণ করার কাজ করেনি অথবা কোনো মুজাহিদ চলে যাওয়ার পর তার পরিবার পরিজনের যত্নে নিজেকে নিয়োগ করেনি সে ব্যক্তি কিয়ামতের পূর্বেই ভয়াবহ আজাবের দ্বারা আক্রান্ত তাহলে তার জন্য নিজে যাওয়া সম্ভব না সে কি মুজাহিদের পরিবার পরিজনকে যত্ন নিয়ে অংশগ্রহণ করার সুযোগ নেই এবং এটা তার জন্য ফরজ নয় যে নিজে যাওয়া সম্ভব না মুজাহিদকে সহায়তা করা তাকে প্রেরণ করা তার জন্য ক্ষেত্র প্রস্তুত করে দিয়ে অংশগ্রহণ করা তার জন্য সম্ভব নয় এটা তার জন্য ফরজ নয় সে একজন ভালো বক্তা আছে সে মুজাহিদদের পক্ষে কথা বলে সমর্থন আদায় করে দিয়ে তাদের জন্য সহায়তার ব্যবস্থা করতে পারে না সে যখন এটার সে সক্ষম তাহলে আইদুল তুম তাহাতের ভিতরের বিষয় তার হলো না হলো না তাইলে এটা তার জন্য ফরজ নয় একজন মুজাহিদের অবস্থানকে গোপন রেখে প্রশাসন থেকে তাদেরকে সুরক্ষার ক্ষমতা তার আছে এই গোপন রেখে সুরক্ষা দেওয়াটা তার জন্য ফরজ নয় এই ক্ষেত্রে যদি তাদের গোপনীয়তাকে নষ্ট করে প্রশাসনের কাছে নিজে ভালো হওয়ার জন্য সাধু হওয়ার জন্য জানিয়ে দেয় তাহলে সে মুজাহিদদের বিরুদ্ধে অবস্থান নিল না নিয়ে নিল আল্লাহ তালার আয়াতের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো কি করলো না আল্লাহর বাহিনীর বিরুদ্ধে শত্রু বাহিনীর দলে সে কি নিজে কি করল সামিল করে নিল অন্তর্ভুক্ত করে নিল ও তাহাজিল তো হাকি মাল্লাম আর এই সহায়তাগুলো আরও দৃঢ়ভাবে কর্তব্য হয়ে যায় বিশেষ করে সেই লোকদের উপর যারা সরাসরি নিজেরা যেতে কিনা সক্ষম না কাউকে তার সাধ্যের বাহিরে আল্লাহতালা কিনেন না বাধ্য করেন না সে নিজে যেতে তার সক্ষমতা নেই কিন্তু সে অন্যকে সহায়তা করার সক্ষম সক্ষমতা আছে তাহলে সে কতটুকু বাধ্য নিজে যেতে বাধ্য না সহায়তা করতে বাধ্য আল্লাহ তালা বাধ্য করেন সামর্থ্য অনুযায়ী নকসাল এসবাতি অর্থ কী সামর্থ্য অনুযায়ী আল্লাহ তালা কী দেন বাধ্য করেন তাহলে তার সামর্থ্য আছে সহায়তা করা তাহলে তার জন্য সহায়তা করা কী করতটুকু না করলে সে যেহাদ পরিত্যাগকারী হল করিত্যাগকারী হলো বল হাদ্দুল আদনা মিনাত্তাদিব এবার আসেন যে প্রশিক্ষণ গ্রহণ করা তো ফরজ হল দু আয়াতের কারণে যে যতটুকু পারে ততটুকু এর নিম্ন একক কি প্রশিক্ষণের নিম্ন স্তরটা কি উর্ধের তো কোনো কি নাই নিম্ন একটা স্তর নির্ধারণ করে দিয়েছে এই নরদি মাছ ছিলা খারু অস্ত্র নাই কী নেই কারণ অস্ত্র তো নিষিদ্ধ করে রেখেছে শয়তান গা ভালো মানুষের জন্য অস্ত্র নিষেধ সব অস্ত্রের অধিকার কাদের জন্য খারাপ জন্য ভালো মানুষ অস্ত্র ধরবে এটা কি খারাপ জিনিস অস্ত্রটাই খারাপ জিনিস খারাপ মানুষের অস্ত্র নিম্ন একক হইল শারীরিক কষ্টের প্রশিক্ষণ শরীরকে কষ্ট সহিষ্ণু বানানো কষ্টের কাজগুলো করা ব্যায়াম করা এটা হলো নিম্ন একক কিসের প্রশিক্ষণ অস্ত্রের প্রশিক্ষণই তো খরচ যতটুকু সম্ভব সেটার কী নেই অবকাশ কারও নেই তার সুযোগ নেই তাহলে সে কি করবে শরীরকে কষ্ট সহি আনিস মানে কি করে শরীরকে কষ্ট দিয়ে শারীরিক কসরত করা হাতে নিয়ত যদি ঠিক থাকে তাহলে শরীরকে কষ্ট দিয়ে উপযোগী করে তোলা এটাও কি দিবে কাজে দিবে এটাও কাজে আসবে ইনশাল্লাহ ওহিয়া আশা আসুন আই তাদেরই আশা আসু আই তাদের যে কোনো সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্রের প্রশিক্ষণের মূল ভিত্তি হলো এর শারীরিক কি ফিটনেস শরীরটা কি কি রাখা ঠিক রাখা ওহিয়া মোতায়াসারাতি জামিয়া ইল মুসলিমিনা। কোন মুসলমান আছে যে এটা তার হাতে না গালে সে যদি দৌড়ায় দৌড়াইতে পারে না আর দৌড়ানো রয়েছে জাহাঙ্গীর কবির শিখাইয়া দিতে জাগাই দাঁড়ায় বাথরুমের দাঁড়ায়া করতে পারবে দৌড়াইতে পারবে না দৌড়ানোর জন্য ঝাঁগারও প্রয়োজন যদি কেউ দৌড়ায় একটু প্রশিক্ষণ নিয়ে একটু আর্টের সাথে দৌড়াইলে তো আওয়াজও হয় না শব্দ হয় সব হয় না টুকুর সক্ষমতা কার নাই দ্বারা সে শারীরিক ফিটনেস ধরে রাখতেছে চর্বিমুক্ত থাকতেছে সে ওলাউফি গোরফাতিন বা ইয়ে খাতিন যদিও সংকীর্ণ রুমে হয় মা আবা দিল আদবা আল রিয়া দিয়া তিল বাসিয় সহজ সরল কিছু উপকরণের মাধ্যমে সে প্রশিক্ষণগুলো কি করতে পারে নিতে পারে জটিল উপকরণ তার নেই কিন্তু সহজ সরল বিষয়গুলি দিয়েও তো কি করতে পারে স্বাভাবিক ভারের একটা জিনিস সে কী করবে ওঠাবে বোঝা উঠাবে বালিক বস্তা একটা থেকে রুমে দিয়ে ঘষিয়ে দিবে সহজ সরল বিষয় না একটা উদাসীন থাকা সমিতির নিজেরা সম্পৃক্ত হওয়া উচিত এর থেকে গাফেল হওয়ার অবকাশ যখন এই অবস্থা সারা পৃথিবীতে মুসলিমরা অক্রান্ত মহিলাদেরও যে কোনো সময় নিজেরা নিজেদের সম্মান রক্ষার জন্য নিজেদের প্রতিরোধ ক্ষমতার কী হয়ে যেতে পারে প্রয়োজন প্রয়োজন তাই হলে তাদেরও তো প্রশিক্ষণের দিক থেকে আছে সাধ্য অনুযায়ী বাধ্যবাধকতা আছে এই জন্য তাদের প্রতিও যতটুকু সাধ্য আছে ততটুকুর উপর এই বিধান কি হবে বর্তমানে বাস্তবায়িত হবে তারাও কী করবে যেহেতু জেহাদ তাদের উপরও কি জমপুরের রায় অনুযায়ী করা উচিত এই প্রশিক্ষণ নেওয়াটাও তাদের জন্য কি তারা ঘরের ভিতরে কি প্রশিক্ষণ নিতে পারে কাজকর্মের মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারে আর বাস্তবে এই মানুষ তাদের যদি ঘর মধ্যে এসে যায় দেখবেন নিয়তের কারণে তো সে পাবে পাবে দুনিয়া দিয়ে অনেক সে লাভ করে অনেক অসুখ বিস থেকে সে কি করবে বেঁচে যাবে অনেক ধরনের কষ্ট থেকে সে কি করবে বেঁচে যাবে আর পেটে যদি চর্বি না থাকে শরীরে যদি কষ্ট সহস হয় তাহলে যদি সে কষ্টের না ভাবে অন্য কোন ঝামেলা তাকে পাবে দুনিয়তার জন্য কি তাহলে আমরা নিজেদের জন্য এই বিষয়টা অবতারিত যে আমাদের দ্বারা ব্যায়ামের একেবারে নিম্ন এককটা যেন আমাদের থেকে কেনা হয় না শুকুল ব্যায়ামের নিম্ন এক একটা নিম্ন এক একটা হল এই পরিমাণ মেহনত করা যে শরীর থেকে ঘাম বেরোতে থাকে আর শ্বাস প্রশ্বাস জুড়ে প্রবাহিত হতে এটা ব্যায়ামের কি একটা সর্বনিম্ন এক কষ্ট এটা কী দাঁড়া হবে না ব্যায়াম দাঁড়া হবে না একবার হলো এতটুকু অবস্থান হওয়া যে তার শ্বাস কি হচ্ছে জুড়ে প্রবাহিত হচ্ছে এমন হচ্ছে আর শরীর কষ্টের কারণে পরিশ্রমের কারণে কি হচ্ছে ঘাম টক্সিনগুলিও বের হয়ে যাবে আর অক্সিজেন তাজা ফুসফুসের ভিতরে কি করবে ঢুকবে শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকবে রক্তগুলো কি হবে তাজা হবে ইনি হবেই দুনিয় বিয় কি হবে উপকার হবে যেখানে বাস্তবন্থায় হচ্ছে সেখানে ব্যবহৃত আদালত বা যেকরণের সাথে মানুষের দুনিয়াবি সুযোগ সুবিধা গুলো সংযুক্ত রেখেছে আমাদের কমপক্ষে কত চাষে তাহলে হাত বুক হাতটা কি হবে সব কথা হবে ক্লাস ধরে রাখার জন্য হাতের একটা নিম্ন কি প্রয়োজন সত্যি প্রয়োজন সমস্ত বৃদ্ধি যদি সে না পারে না আর পিছনের দেড়শো বছরের মধ্যে রাশি খুব দিয়া যেই পরিমাণ মানুষ নিহত হয়েছে অন্য অস্ত্র দিয়ে এই পরিমাণ মানুষ কি হয় নাই নিহত হয়নি যুদ্ধের এত বড় এক কোনো যুদ্ধ এমন আছে যুদ্ধ কি দিয়ে হাতে দিয়ে হয় বেশি হওয়ার পরী কি এত বছরের জন্য হাতের এতটুকু শক্তি কি আছে সম্পত্তের দিনে এক মানে করতে পারবে যে সে করতে পারে পারফেক্ট পারফেক্ট বলতে যেভাবে দেওয়া উচিত সেইভাবে তাহলে হাতটা এতটুকু সপ্তাহ এতটুকু তো আমাদের কিন্তু এটা প্রতিদিন করার মাধ্যমে আপনি মনে করেন এখন বার এই বার থেকে যদি করেন তাহলে বার আপনি করুন তাহলে এক সপ্তাহ দেখবেন বার যে এক সপ্তাহ যদি আপনি যিনি পাঁচবার ইসার করতে পারেন তাহলে এক সপ্তাহ পরে বাইশ বার করা ধীরে ধীরে ধীরে বাড়াইতে বাড়াইতে হয়ে যে করা সেই ব্যবহারের ধরনের <Sess> <Sess> <Sess> <Sess>